সাহল সাদ ইবনুসাদ রাজিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লা আলসালাম ফাতিমা রাজিল্লাহ তালান্না এর গৃহে এলেন কিন্তু আলী রাজিল্লাহ তালাহকে ঘরে পেলেন না তিনি ফাতিমা রাজিয়াল্লাহ তাল্লাহাকে জিজ্ঞেস করলেন তোমার চাচা তো ভাই কোথায় তিনি বললেন আমার ও তার মধ্যে বাদানুবাদ হওয়ায় তিনি আমার সঙ্গে রাগ করে বাইরে চলে গেছেন আমার নিকট দুপুরেও বিশ্রাম নেননি অতপর আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম এক ব্যক্তিকে বললেন দেখো তো সে কোথায় সে ব্যক্তি খুঁজে এসে বলল হে আল্লাহ রসুল তিনি মসজিদে শুয়ে আছেন আল্লা রসুল সাল্লাহ আলসালাম এলেন তখন আলী রাজেলাহতআ কাত হয়ে শুয়েছিলেন তার শরীরের এক পাশের চাদর পড়ে গেছে এবং তার শরীরে মাটি লেগেছে আল্লাহ রসুল সাল্লাহু আলসালাম তার শরীরের মাটি ঝেড়ে দিতে দিতে বললেন উঠো হে আবুতু রাব উঠো হে আবুতু রাব